যখন মুনাফিক তোমার নিকট আসে তাহারা বলে। আমরা সাক্ষত দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহ আল্লাহ জানেন যে তুমি এবং আল্লাহ সাক্ষত দিতেছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যা বাদী উহারা উহাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ মানুষকে নিবৃত্ত করে উহারা যাহা করিতেছে তা কত মন্দ ইহা এই জন্য যে উহারা ইমান আনিবার পর কুফরি করিয়াছে ফলে উহাদের হৃদয় মোহর করিয়া দেওয়া হইয়াছে পরিণামে উহারা বুঝে না তুমি যখন উহদের দিকে তাকাও উহা কৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং উহারা যখন কথা বলে स्तम्भ सदृश उर्रगोल के मन कर उरुद्धे उतु अतए उम्पर्के सतर्क हव अल्लाह उ ध्वस करा कथा चलिया যখন উহাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহ রাসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিবেন তখন উহারা মাথা ফিরিয়া লয় এবং তুমি উহাদেরকে দেখিতে পাও উহারা দম্ভ ভরে ফিরিয়া যায় তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয় উহাদের জন্য সমান আল্লাহ উহাদের কে কখনো ক্ষমা করিবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না তোমরা আল্লাহ রসুলের সহচরদের জন্য ব্যয় করিও না যাতে উহারা সরিয়া পড়ে আকাশ মন্ডলীয় পৃথিবীর ধন ভান্ডাত কিন্তু মুনাফিক রে তাহা বুঝে না উহরা বলে উহারা বলে আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে সেখানে হইতে অবশ্যই প্রবল দুর্বলকে কে বহিষ্কার করিবে শক্তি তো আল্লাহরই আর তাহার রাসুল ওমিনদের তবে ইহা জানে না হে মোমিনগণ তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে যাহারা উদাসীন হেবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে জিখ দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারুপ মৃত্যু আসিবার পূর্বে অন্যথায় মৃত্যু আসিলে সে বলবে হে আমার প্রতিবালক আমাকে আরো কিছু করার জন্য অবকাশ দিলে আমি সাদা দিতাম এবং সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম কিন্তু जख कहा निर्धारित कल उपस्थित हिब्बे तक आल्लाह के किसी अवकाश देवें ना तुम्हारा जहा कर आल्ला से सम्बन्धे सविशेष अवहित